হিসাম ইবনু জায়দ রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আমি আনাস রাজ এর সঙ্গে হাকাম ইবনু আয়ুবের কাছে গেলাম তখন আনাস রজিল্লাহ তালাহ দেখলেন কয়েকটি বালক কিংবা বর্ণনাকারী বলেছেন কয়েকজন তরুণ একটি মুরগি বেঁধে তার দিকে তীর ছুটছে আনাস রজিল্লাহ তাল্লাহ বলেন নবী সাল্লাম জীবজন্তুকে বেঁধে এভাবে তীর ছুটতে নিষেধ করেছেন